কুড়ে গাধা বহুকাল আগে ছোট্ট এক গ্রামে থাকত এক ব্যবসায়ী সে বাজারে টাকার বিনিময়ে নানা জিনিস বিক্রি করত ব্যবসায়ীর কাছে ছিল একটি গাধা সে গাধার পিঠে বস্তা ভরে মাল চাপিয়ে বাজারে নিয়ে যেত ব্যবসায়ী নিজের গাধার খুব যত্ন করত জানতো যে ওর ব্যবসার জন্য এই গাধা খুবই জরুরি হেঁটে যেতে পারত কিন্তু ও খুব কুড়েও ছিল গাধাটির কাজে একেবারেই মন ছিল না ওর একমাত্র ইচ্ছে ছিল দিন বসে বসে খাওয়া আর ঘুমনো কিন্তু গাধাটি এটা বুঝতো না যে ব্যবসায়ী একদিনও ছুটি নিতে পারবে না যদি সে বাজারে না যায় তাহলে টাকা আয় করতে পারবে না আর তারপর খাবারও জুটবে না কি গাধাটিরও বাজারে কোন জিনিসের চাহিদা বেশি সেই অনুযায়ী প্রতিদিন ব্যবসায়ী বাজারে নতুন জিনিস নিয়ে আসত সবজি মশলা আর এমনকি ফলও ও প্রতিদিন গাধাটিকে গ্রাম থেকে হাটিয়ে নিয়ে আসত প্রতিদিন বাজারে পৌঁছানোর জন্য ওদেরকে একটা নদী বেরোতে হতো ব্যবসায়ী নদী পার করার সময় গাধার উপর বিশেষ নজর দিত একদিন এক বন্ধু ব্যবসায়ীকে বলে যে বাজারে ব্যবসায়ী বারো বস্তা নুন বিক্রির জন্য জোগাড় করে ফেলে ও ছটা বস্তা নিয়ে আসে এবং গাধার পিঠে চাপাতে শুরু করে কিছুক্ষণ পর বুঝতে পারে ভারটা বেশি হয়ে গেছে গাধা হাঁটতে পারবে না ও ওর ব্যবসায়ী গাধার কথা ভাবতো কিন্তু সে এও জানতো যে ও কুড়ে ও একটা লাঠি তুলে ওকে এক বাড়ি দেয় ব্যবসায় সব নুনের বস্তা বিক্রি হয়ে যায় ও আমার বন্ধু ঠিকই বলেছিল নুনের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে তারপর ব্যবসায় প্রতিদিন নুন বিক্রি করতে শুরু করে ও বস্তা বস্তা নুন ভরে সেগুলোকে গাধার পিঠে চাপিয়ে দিত। গাধাকে কখনো কখনো ছটা বস্তা কখনো বাজারে নিয়ে যেতে হতো খুশি না থাকলেও বাড়ি ফেরার সময় গাধা খুবই নিশ্চিন্ত থাকত যেহেতু ব্যবসায়ী সব বস্তা বিক্রি হয়ে যেত তাই তার পিঠে কোনো বোঝা থাকতো না কয়েকদিন এভাবেই কেটে যায় তারপর একদিন ব্যবসায়ী গাধার পিঠে ছটা নুনের বর্ষা চাপিয়ে বাজারে রওনা দেয় নদীর সামনে পৌঁছে ব্যবসায়ী দেখে নদীর জল সামান্য কোনোভাবেই পা হুড়কে পড়তে চাই না নদীর অর্ধেক বেরোনোর পর হঠাৎ একটা বড় পাথরে গাধার পা হুড়কে যায় আর সে জলে পড়ে যায় দেখে দেখে বস্তাগুলা আমার পিঠে আছে তাহলে পিঠটা এত হালকা লাগছে কেন ও নদীতে চাদুই ক্ষমতা আছে গাধা এবার আর বস্তাতে একটু নুন ছিল না ওহ আমার সব পরিশ্রম চলে গেল এবার আর আমি কি বিক্রি করব? যাক বাবা আমার গাধাটার আর কোথাও লাগেনি এখন বাজারে গিয়ে কোনো লাভ নেই তার বাজারে না যাওয়ার ফলে গাধা একটা গোটা দিন পেয়ে গেল আরাম করার জন্য ও ঘুম দেয় খুব খুশি হয়ে যায় পরের দিন धारिठ छा बस्ता पीठा कमे ठीक गतकाल मतलब क्षमता आज आबार ও আমায় আবার সাহায্য করবে গাধা কি ভাবছে সেটা না জেনে ব্যবসায়ী তাকে নিয়ে বাজারের উদ্দেশ্যে নদীর সামনে আসা মাত্র গাধা নিজে থেকে এগিয়ে যায় আর ব্যবসায়ী থামানোর আগে ও একই জায়গায় গিয়ে যায় এটা আবার কি করছিস উঠে পর কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে আবার জলের সাথে নুন মিশে যায় এক মিনিট এই গাধাটা কি জলে ইচ্ছে করে বসে গেল সত্যি বাবা ওটা কি কুড়ে আমি ওর এত খেয়াল রাখি আর ও তার এই পরিণাম দিচ্ছে চল আমি জানি তোর আটটা বস্তা চাপিয়ে দেয় কিন্তু গাধা কোনো অভিযোগ করে না কিন্তু পিঠে কোনো ভার মনে হচ্ছে না কেন नदी पार करा पड़े ज इच्छे आज व्यवसायी जल थे तोल चेष्टा करना গাধা যখন জল থেকে উঠতে যায় তখন আজকেও একটা কাণ্ড ঘটাবে তাই আজ গাধার পিঠে নুনের বদলে সে বস্তায় তুলো ভরে দেয় গাধার জলে বসা মাত্র তুলো জল এবং ভারী হয়ে যায় চলে কোন রকম জাদুর কিছুই নেই সে তুলোই ভরা আটটা বস্তা বাজারে নিয়ে যায় আবার বাড়িতে ফেরত নিয়ে আসে से दिन थेके, गाधा और जले बसारसा